মাইমুনা রিয়াত আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলিয়াল্লাম সালাত আদায় করতেন আর আমি তার পাশে শুয়ে থাকতাম তিনি যখন চেষ্টা করতেন তখন তার কাপড় আমার গায়ের ওপর পড়ত সে সময় আমি ঋতুবতী ছিলাম